আনাসিবনু মালিক রজালাহত্ন বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা এমতাবস্থায় মারা যায় যে আল্লাহর কাছে তার সবাব রয়েছে তাকে দুনিয়া সব কিছু দিলেও দুনিয়ায় ফিরে আসতে আগ্রহী হবে না একমাত্র শহীদ ব্যতীত সে শাহাদাতের ফজিলাদ দেখার কারণে আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হবার প্রতি আগ্রহী হবে